সমিল্লা রহ মালিক রিল্লাপ ইয় الله <تسجيل> প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় বাংলাদেশে আর সন্ধ্যা ছটায় ভারতে বাংলায় ফর হিউম্যানিটি আসসালামুক والله আলহামদুলিল্হমিনীমাবাদ রহিম وقال سبحانه وتعالى هو الذي خلق لكم ما في الارض جميعا ثم استوى الى السماء فسوّاها سبع سماوات وهو بكل شيء عليم الله سبحانه وتعالى দরবারে আমরা কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে আল কোরআনুল করিম কে নিয়ে আমরা বিশেষ করে সময় উপযোগে বর্তমান আল্লা সুবাহের আয়াত গুলোকে আলোচনা করে বিশ্লেষণ করে কোরআনের উপস্থাপন করার চেষ্টা করছি বাংলার সম্মানিত, সুপ্রিয়, শ্রোতা বৃন্দ আমরা আলোচনায় এসেছি পবিত্র কোরআনুল কারিমে যে সকল বিজ্ঞান বিষয়ক আয়াত এবং যে আয়াত ভিতরে বিজ্ঞানের বিভিন্ন ইঙ্গিত বহন করে এই ধরনের কিছু আয়াত নিয়ে আলোচনা করতে। আমরা ধারাবাহিকভাবে পর ধারাবাহিক ভাবে সৌরাত আয়াত অতিক্রম করে বিশেষ করে আমরা এখন যে আয়াতটিতে এসেছি এই আয়াতটি হল আল্লাহ সুবাহ আকাশ এবং জমিনকে সৃষ্টি করার বিষয়টি যেখানে আলোচিত হয়েছে এবং এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে এসেছে যেটি হল আল্লাহ সুবাহ এই সব কিছু কে সৃষ্টি করেছেন পরিমাপ মতো এবং সেখানে মানুষকে দিয়েছেন সর্বোচ্চ সম্মান সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বর্তমান বিশ্বে মানুষের মধ্যে প্রচলিত আছে এই বিশাল সৃষ্টি জগৎ সম্পর্কে বহু প্রকারের ধারণা আমরা এই ধারণাগুলোর ক্ষেত্রে দেখি অনুসন্ধান করে যে এই আকাশ পৃথিবী সৃষ্টি করার সূচনা লগ্নে কি কি ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল পুরাণ এবং সেই কাহিনীগুলো এখানে এসেছে তার দু একটি এরকম একটি উপজাতি যারা নিজেরা বিশ্বাস করত। যে এই পৃথিবীটা একসময় জলে নিমগ্ন ছিল পানির ভিতরে এটা ডুবন্ত ছিল এই ডুবন্ত জলমগ্ন পৃথিবীকে এই এখন সেটাকে বের করে আনার জন্য তাদের যে দেবতা দেবতার নাম ছিল ঠাকুর জিও এবং মারাং বুরু এবং তার সহযোগী এই দেবদেবীরা যে জায়গায় রাজত্ব করত। সেখান থেকে জলের নীচ থেকে মাটি তুলতে ব্যর্থ হয়ে তারা কেঁচুকে দায়িত্ব দিয়েছিল কিছু একটি ছোট প্রাণী যে প্রাণীটি ওই মাটিকে কেটে কেটে কেটে কেটে তার লেজের মধ্য দিয়ে সেখান থেকে উপরে উঠিয়ে নিয়ে এসেছিল এই কেঁচোর মধ্য দিয়ে বেরিয়ে আসা যে মাটিগুলো এগুলোই যখন একত্রে জমাট বাঁধে এবং সেটি একটি রূপ লাভ করে পৃথিবী পৃথিবীস্বরূপ আরও প্রচলিত গল্প আছে যে বলা হয় এই পৃথিবী কচ্ছপের মাধ্যমে এর মাটিগুলোকে উঠিয়ে এনে তার পিঠের উপরে জমাট করে দেওয়া হয়েছে কচ্ছপ যখন সামান্য একটু নড়াচড়া করে তখন দেখা যায় যে এই পৃথিবীটাও সাথে সাথে নড়ে চড়ে ওঠে এমনি করে এই বিশাল সৃষ্টি জগৎ সম্পর্কে মানুষের ভিতরে প্রচলিত ছিল এক সময় যথেষ্ট বিভ্রান্তিকর সেই তথ্যগুলো আনুলকারী মানুষের কাছে এসে এই বিভ্রান্তিমূলক তথ্যগুলোকে দূর করে সেখানে মানুষকে দিয়েছে এক বিজ্ঞান ভিত্তিক চমৎকার তথ্য এবং পৃথিবী সৃষ্টির সঠিক সন্ধান আমরা বর্তমান বিশ্ব সৃষ্টির বিভিন্ন মতবাদগুলোকে নিয়ে যদি আমরা একটু আলোচনা এবং বিশ্লেষণ করি তাহলে আমাদের কাছে যে জিনিসগুলো আসবে সেটি হলো যে পৃথিবীর সৃষ্টির ক্ষেত্রে একটি অতিবর্তী বা জগৎকে অতিক্রম করে স্রষ্টার অস্তিত্ব এই সম্প্রদায় বিশ্বাস করে যে জগৎকে একজন স্রষ্টা সৃষ্টি করেছে এবং সেটি কিভাবে সৃষ্টি করেছে সেখানেও ঘটনাগুলো অস্পষ্ট রয়ে গেছে আবার আরেকটি হলো যে স্রষ্টাকে বাদ দিয়ে পৃথিবীটি একটি অলৌকিকভাবে এবং প্রকৃতিগতভাবে এই পৃথিবীটি সৃষ্টি হয়ে গেছে আবার আরেকটি হল মহাবিশ্বের সকল ক্ষেত্রে অংশ যা দিয়ে এই বিশ্বটা পরিচালিত হচ্ছে সুপ্রিয় এই মতবাদ অনুসারে স্রষ্টা এই জগৎকে সৃষ্টি করেছেন এই সম্পূর্ণ এই জগতের স্থানটিকে অতিক্রম করে একটি ভিন্ন স্থানে এবং তারপরে সেটিকে রূপ দিয়েছেন একটা প্রকৃতির রূপে যেটা বর্তমান বিশ্বে বা বর্তমান সময়ে এটাকে একটি গ্রহণযোগ্য মতবাদ হিসেবে গ্রহণ করা হয় না আরেকটি মতবাদ হচ্ছে যে সর্বত্র বা তথা সর্বত্র যিনি বিরাজমান যে আল্লাহ সুতকে আমরা এক বলে বিশ্বাস করি লা ওয়াহাদারিক যিনি এই পৃথিবী এবং এই বিশাল সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তার সঙ্গে যে পৃথিবীর কোনো কিছু শরিক নেই এই মতবাদটি তার সম্পূর্ণ বিপরীত তার অর্থ হচ্ছে তার আলাদা কোনো জগৎ নেই যেন তার অবস্থান এমনি করে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে সৃষ্টিটি একটি পরিপূর্ণ রূপ লাভ করেছে এটাকে বলা হয়েছে ঈশ্বরের উপর নির্ভরশীল এই তথ্য এই তথ্য অনুযায়ী বর্তমানে যে পৃথিবীর আকার আকৃতি বলা হয়েছে এটাকে কখনো গ্রহণযোগ্য হিসাবে এই গ্রহণ করা হয় না অথবা এটাকে বিজ্ঞানের দৃষ্টিতে মূল্যায়ন করলে যথাযথভাবে বিবেচিত হয় না আবার বর্তমানে এই যে জড়বাদ নামে এক ধরনের যেমন কার্ল ভগ অথবা হ্যাকেল অথবা লিও প্রমুখ যে সমস্ত ব্যক্তিগণ রয়েছেন তারা বলে থাকেন যে এই পৃথিবীটা একটা জড়ের সমস্ত একটি এটাকে বলা হয় ম্যাটারালিজম যে এটা শুধুমাত্র একটা ম্যাটারকে নিয়ে এর পিছনে কোনো স্রষ্টার অবদান নাই এটা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে এই যা সামনে দেখা হচ্ছে এটা কাল থেকে আসে এবং তার ব্যক্তি কর্তা নেই অথচ আল্লাহ বলতেছেন যে আল্লাহ এটি হচ্ছে যারা জড়োবাদী যারা জড়কে সবচাইতে বেশি গুরুত্ব দেয় অনুপরমাণু প্রকৃতিক নিয়মে আকর্ষিক এবং এই যান্ত্রিকভাবে একটা আরেকটার সঙ্গে সংযোজিত হয়ে এই পৃথিবীটা একটা অলৌকিক সৃষ্টি হয়ে গেছে এবং সেটি অনন্তকাল পর্যন্ত পৃথিবীতে চলছে এই শ্রেণীর দার্শনিক এখানে চৈতন্য অথবা অচৈতন্য অবস্থা থেকে এই যে মানুষের যে সৃষ্টির ঘটনাটিকে মূল্যায়ন করা হয় এখানেও দেখা গেছে যে সত্যিকার অর্থে আল্লাহ প্রকারের বিশ্বাস অথবা কোন যেটাকে বলা হয় ন্যাচারালিজম প্রকৃতিবাদ কিছু কিছু প্রকৃতিবিদ আছে যারা এই প্রকৃতির পূজারী যা কিছু করছে প্রকৃতি থেকে গড়ছে সোনামি হচ্ছে সিডর হচ্ছে ভূমি ভূমিকম্প হচ্ছে সবকিছু প্রকৃতির খেলা বৃষ্টি হচ্ছে এটাও প্রকৃতির নিয়ম আকাশ থেকে বজ্রপাত হচ্ছে এটাও প্রকৃতির নিয়ম জমিনের ভিতরে এক ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি হয়ে দিকে ধ্বংস হয়ে যাচ্ছে তারা এটাকে বিশ্লেষণ করছে এটা প্রকৃতির সেই প্রতিশোধ অর্থাৎ প্রকৃতি তাদের কাছে একটি দেবতা এই প্রকৃতির পূজারি ব্যক্তিগণ যেটাকে বলা হয় যে ন্যাচারালিজম সব কিছুকেই তারা নেচার হিসাবে গণ্য করে থাকে অথচ এই বিশাল সৃষ্টির পিছনে একজন স্রষ্টা আছেন যিনি আল্লাহ যিনি আল্লাহ তার অস্তিত্বকে তারা বিশ্বাস করতে চায় না এই প্রকৃতিবাদের সঙ্গে সঙ্গে আমাদের বর্তমান সমাজে বহু সংখ্যক দেখা গেছে কিছু এমন তথ্য এমন বিষয় প্রচলিত আছে যেগুলো দার্শনিক দৃষ্টি থেকে স্রষ্টাকে কখনো নিষ্ক্রিয় কখনো বা তাকে সক্রিয় করে পৃথিবীর এই উৎপত্তির ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের কাছে দেওয়ার চেষ্টা করেছেন প্রাচীন পাশ্চাত্য দার্শনিক যাকে থেলিস বলা হয় খ্রিস্টপূর্ব ছয় থেকে পাঁচশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে যার জন্ম যিনি মহাজগৎ এর বিভিন্ন উপাদান সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন একইভাবে গ্রীষ্ম দার্শনিক অ্যানাক্সেম্যান্ডার এবং ওই যে সেই পিঠাগোরাস হ্যারাক্লিটাস অথবা জেনুফেনিস প্রমুখ দার্শনিকগণ এইসব প্রাচীন এবং পাশ্চাত্য সভ্যতার উজ্জ্বল ব্যক্তিরা ধারণা করতেন যে মহাবিশ্বের সৃষ্টি একটি প্রাকৃতিক বিষয় সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেওয়ার আমরা এই মহাবিশ্বের সৃষ্টি ক্রমবিকাশ বিষয়টির উপরে আলোচনায় আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন बहुदी हेदायत दिए थके मध्य चिंता गुष्ठान छाय কাল রাত দশটা টায় বাংলাদেশে ও রাত দশটা ভারত এ বাংলা কুরান্টিক if allah helps you believe me you have to get successful catch dr zakir thank you for the next call please. to get convincing and valid answers dekhun dial korun dr zakir ke proti robibar raat 8:00 e bangladesh e o raat 6:30 e bharote pstv bangla e quran মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ আলা কোরআন কে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সম্মানিত দর্শক শ্রোতা বিরতির পরে আমরা আবার আমাদের আলোচনায় ফিরে এসেছি আমরা এই বিশ্ব সৃষ্টির ক্ষেত্রে কতগুলো মতবাদের আলোচনা করতেছিলাম কিছু কিছু আছে কিছু প্রাচীন কথার ভিতরে আমরা পেয়েছি যে কচ্ছপ মাটি কেটে ওই মাটি কেতার পিছনে পিঠে বহন করে এই পৃথিবীটার একটা রূপদান করেছে এই ধরনের আমরা পেয়েছি দুটি প্রচলিত প্রাচীন একটি লোক কথা এরপরে আমরা এসে দেখেছি যে আমাদের বর্তমান বিশ্বে প্রচলিত যে প্রকৃতিবাদ যারা প্রকৃতির পূজারী তাদের দৃষ্টিতে এটা প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে পিছনে কেউ নাই। আবার এক শ্রেণীর দার্শনিক রয়েছেন যারা স্রষ্টাকে খুঁজে পাননি যারা অবিশ্বাসী নাস্তিক শ্রেণী তারা এই বিশ্বকে সৃষ্টির ক্ষেত্রে বলার চেষ্টা করেছেন যে এটা জড় যেমন ভাবে একটি পদার্থ তার কোনো চেতন নেই তার ভিতরে কোনো অনুভূতি নেই পৃথিবীর ভিতরেও সেরকম কোনো অনুভূতি অথবা কোনো চেতন অথবা তার কোন আয়ুষকাল তার কোনো লয় অথবা ক্ষয় অথবা সূচনা অথবা শেষ বলে কিছু নেই এটি একটি জড়ো পদার্থ জড়ো পদার্থ যেভাবে অগোচরে দৃষ্টির এমনি এমনি তার রূপ লাভ করে এটাওজন্য তাদের সেই বিশ্লেষণ সম্মানিত দর্শক শ্রোতা আমাদেরই প্রাচীন এই তথ্যগুলোকে নিয়ে আসার পিছনে আমরা পবিত্র কোরআনের সাইন্টিফিক এবং কোরআন করিমের যে বিশ্ব সৃষ্টির যে তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছে আমরা সর্বশেষ বিজ্ঞানের আলোকে এখানে কি বলা হয়েছে একটু মিলিয়ে দেখার চেষ্টা করব তার আগে আমরা আরেকটু দেখি যে আমাদের এই দার্শনিকগণ স্রষ্টা এবং এই তার সৃষ্টি জগৎ সম্পর্কে কি মন্তব্য করেছেন দার্শনিক আনসালেম যিনি এক হাজার ওই যে থেকে এগারোশো নয় খ্রিস্টাব্দের ভিতরে ছিলেন দার্শনিক বোনাভেঞ্চার যিনি বারোশো একুশ থেকে বারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ ডেকার একজন অত্যন্ত উঁচু আধুনিক দার্শনিক অথচ এইসব দার্শনিক এবং হ্যাগেল সেই সমস্ত প্রমুখ দার্শনিকগণ তারা স্রষ্টার অস্তিত্বের কথা কেউ কেউ স্বীকার করলে তাকে সম্পূর্ণরূপে একজন নিষ্ক্রিয় অথবা দুর্বল অথবা যা তার সঠিক পরিচয় নেই এরকম একজন স্রষ্টার মাধ্যমে এই পৃথিবীর তথা মহাবিশ্বের সৃষ্টির কথাটিকে যদিও তারা বিশ্লেষণ করেছেন কিন্তু তার ক্ষেত্রে পৌরাণিক যে তাওহীদের কথা সেটিকে তারা পরিহার করেছেন ফরাসি দার্শনিক এমিলি দুরখিমের মতো সমাজে মানুষ যাদের দেবতা জ্ঞানে উপাসনা করে সবই কাল্পনিক তাই তাদের মতো মানুষের মনে যখন ধর্মীয় অনুভূতি জাগে এবং এই বৃহত্তর পরিবেশে সত্তার উপস্থিতি অনুভব করে তাকে মানুষ কল্পনায় স্রেম আবিষ্কার করে অর্থাৎ তার দৃষ্টিতে স্রষ্টা বলে কিছু নেই মানুষের এইগুলো একটা কল্পনা সুতরাং স্রষ্টাই যেখানে নেই তাহলে তার সৃষ্টিটা কিভাবে হয়েছে এখানেও সেই ঘুরে ফিরে একই প্রকৃতিবাদ তথা মানুষের ভিতরে সেই ভ্রান্ত এ সেই আচার আচরণগুলোকে আমরা দেখি যে তাদের ভিতরে চলে আসে এমনি করে এই যে স্রষ্টা সম্পর্কে মানুষের ভিতরে যে এই যে দার্শনিকদের ধারণা এবং বিভিন্ন রকমের যে এই ভ্রান্তি এই ভ্রান্তিগুলোই বিশ্বের বিভিন্ন জনপদে বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে এগুলোই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিভিন্ন স্থানে আলোচিত হয়েছে যেমন আমরা যদি একটু পিছনের ইতিহাসে দেখি প্রাচীন যুগের বেবিলনবাসী যারা হিব্রু তাদের ধারণা ছিল যে দেবতা বেলমার দোক নামে একজন যিনি আকাশে হাত পা এলিয়ে তিনি সুযে থাকতেন কথিত আছে এবং সেই দুই টুকরার একটি টুকরার নাম হচ্ছে আসমান আর একটি টুকরার নাম হচ্ছে জমিন এই বিশ্বাসও মানুষের ভিতরে প্রচলিত আছে প্রাচীন হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে বলা হয়েছে যে প্রজাপতি ব্রহ্মা আদিম জলে মাটি তুলে আনলেন সেই মাটি তিনি ছড়িয়ে দিলেন জলের উপরে এবং পাতার উপর সেখান থেকে সৃষ্টি হয়ে গেল বিভিন্ন ধর্মগ্রন্থের এভাবে আলোচিত হয়েছে এখানে সন্দ্যক উপনিষদে মহাজাগতিক ডিম যাকে কসমিক এক বলা হয় এর সম্পর্কে একটা চমৎকার কাহিনী বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে আদিতে ব্রহ্মা পূর্ব জগৎ অসৎ ও নাম রূপবিহীন ছিল ক্রমে তার সৎ এবং সূক্ষ্ম সত্যাবান একটি ডিম্ব রূপে পরিণত হলো এর এক বছরহীন অবস্থায় থাকার পর সেই ডিম্বটি বিভক্ত হয়ে গেল এবং ডিমের এক অংশ যেটা লাল এটা হলো সূর্য আর ডিমের যে অংশ সাদা এই সাদা অংশটি হয়ে গেল পৃথিবী এই হচ্ছে একটি ধর্মের ব্রহ্ম কর্তৃক সৃষ্ট পৃথিবীর কাহিনী এই ব্রহ্মর সঙ্গে ব্রহ্মাণ্ড যে ডিমের যে কসমিক ডিমের কথা বলা হয়েছে এই শব্দটা থেকেই বাংলায় যে শব্দটি এসেছে সেই শব্দটির নাম হলো ব্রহ্মাণ্ড অর্থাৎ ব্রহ্মের এটি একটি ডিম্ব যে ডিম্বটিকে ভেঙ্গে এই ব্রহ্ম সৃষ্টি করেছেন লাল অংশ দিয়ে সূর্য আর তার সাদা অংশ দিয়ে তিনি সৃষ্টি করেছেন পৃথিবী এই ধরনের কাল্পনিক কাহিনী আমাদের মানব সমাজে কিন্তু একসময় ব্যাপকভাবেই প্রচলিত ছিল এমনকি এই দুদিন আগেও বিজ্ঞান আমাদের কাছে আসার আগে এইসব কাহিনী মানুষের কাছে ঘরে ঘরে প্রচলিত ছিল প্রাচীন মিশরীয়দের মতে ধারণা পৃথিবীর উৎপত্তি ঘটে আদি সমুদ্র নো হতে পোলেনশীয় পৌরাণিক কাহিনী অনুযায়ী ঈশ্বর টেঙ্গার ও বর্ষি দিয়ে যে মাছ ভেবে তুলে টেনে এনেছিলেন সমুদ্র থেকে সেই টেনে আনা বস্তুটির নামই হচ্ছে পৃথিবী কিন্তু হঠাৎ করে বর্ষীর সুতা ছিড়ে যায় এতে যে অংশটুকু পানির উপরে উঠেছিল সেই অংশটুকু হয়েছে পৃথিবী আর যে অংশটুকু সাগরের নিচে তলিয়ে গিয়েছিল সেটাই সাগরের অংশ হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে হিব্রু কাহিনী অনুযায়ী আদি টহেম নামক ঈশ্বরের আদেশে দুটি অংশে বিভক্ত করা হয় এক অংশ উপরে উঠে আসে যার নাম হয় স্বর্গরাজ্য অন্য অংশ যেটি নিচে ছুটে যায় সেটির নাম হয় পৃথিবী অথবা যেটি ছিল এই আরো যে কাহিনী বলা হয় স্রা ছিল সেই জলের উপরে অবস্থান করতেন কাহিনী। ঠাকুর জিও দেবতা কেচুকে দিয়ে পানির তলা থেকে তিনি মাটি উঠিয়ে আনতেন এবং এই মাটিগুলোকে জমাট বাঁধিয়ে এক সময় তৈরি করা হলো এই পৃথিবী আর মাটির উপরে যে উজ্জ্বল আলোক আভা সম্মেলিত আরেকটি অংশ সেটি স্থান হলো সেই সূর্য হিসাবে এই যে কাহিনীগুলো মানব সমাজে প্রচলিত আছে এই ধরনের ভ্রান্ত কাহিনী বহু ছড়িয়ে ছিটি আছে আকাশের বুকে সেই যে সেই দেবতা রূপী নারী তার হাত পা ছড়িয়ে সেখানে শুয়ে থাকতেন একসময় সেই নৌকার ভেলায় বেশে তিনি বেড়াতেন এবং সেখান থেকে তিনি তার স্থানকে ওই যে সেই শক্ত করার জন্য তৈরি করলেন পৃথিবী এবং তার উপরে আলো ছড়িয়ে দেওয়ার জন্য সৃষ্টি করলেন সূর্য এই পৌরাণিক কাহিনীগুলোর ক্ষেত্রে যখন আমরা বিজ্ঞানের আলোচনায় আসি বর্তমান বিজ্ঞান যেখানে আমাদের সামনে সুস্পষ্ট করে তুলে ধরেছে যে কিভাবে এই পৃথিবী সম্প্রসারিত হলো এবং পৃথিবী কিভাবে তৈরি হলো এর সর্বশেষ তথ্য যা আমাদের সামনে উপস্থাপন করেছে সেটি হলো একটি মহা মহাবিস্ফোরণ এক ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ সুবাহ এই মহাবিশ্ব সৃষ্টি হলো যেসব বিজ্ঞানীরা অস্বীকার করে অবদানটি কি যেটি হলো একটি মহাবিস্ফোরণ মহাবিস্ফোরণ তথ্যটি বর্তমান সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সঠিক তথ্য বলে আবিষ্কৃত কোটি কোটি বছরের মাধ্যমে আজকের এই পৃথিবী এবং এই আকাশ এই সৌরজগত মানুষের কাছে একটি পূর্ণাঙ্গ সৃষ্টি রূপে সেই প্রতিষ্ঠিত পবিত্র কোরআনের ভিতরে আল্লা দিনে এই মহাবিশ্ব সৃষ্টির কথা ঘোষণা করেছেন এই যে দিবস যেটি বর্ণনা করা হয়েছে যে শব্দটির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ইয়ম তথা দিন এই যে দিনের সময় এই সময়টিকে বিশ্লেষণ আলোচনা করে দেখা গেছে যে সময় মূলত এটি হচ্ছে তার সৃষ্টির একটি দীর্ঘ কাল। এই কালের ভিতরে আল্লাহ তার এই সৃষ্টির সূচনার পর তার দ্বিতীয় পর্ব দ্বিতীয় কাল যখন শুরু হয় পৃথিবীর সামনে অনন্ত সেই দীর্ঘ সময়কাল অতিক্রম করে পৃথিবী আস্তে আস্তে সেই গ্যাসীয় অবস্থা থেকে এই বিশাল সৃষ্টি জগৎ ক্রমে ক্রমে জমাট বাধা যে স্থল রূপে পরিণত হয় এটার জন্য প্রয়োজন হয়েছিল আরো দীর্ঘ সময় এই দীর্ঘ সময়টিকে পবিত্র কোরআন ভাষায় বলা হয়েছে আর যে সময়কালে বিশেষ করে প্রোটোজোয়া প্রাণী এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র শেওলা এগুলোর সৃষ্টি হয়েছিল এবং আস্তে আস্তে পৃথিবী তথা এই মহাবিশ্ব সৃষ্টির পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছিল তৃতীয় সময়কাল যেখানে সরিসী প্রাণীগুলোর বিকাশ ঘটেছিল ক্রমিক ক্রমে সেখানে আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র গাছপালা থেকে যে শস্যের সৃষ্টি হয়েছিল এবং তার পরবর্তী যুগ আরো এক ধাপ এগিয়ে এবং এভাবে সাতটি পর্যায়ে পৃথিবীর সৃষ্টির তথা এই ধাপে দাপে পরিপূর্ণতার যে বিবরণ আমরা বিজ্ঞানের ভিতরে এই সৃষ্টির ক্ষেত্রে পেয়েছি যেন সেই বিবরণটি চৌদ্দ শত বছর আগে আল্লাহ সুবাহ এই কোরআনুল করিমের ভিতরে মানব জাতির জন্য স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছিলেন যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একmostoboro নিয়ামত যেই কুরআন মানুষের অজানা জগতের সন্ধান দেয় আফালম ইয়ানজুরু ইলা আসসামাঈ ফাওকাহুম কাইফা বানাঈناها ওয়া যায়য়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুদ যেই আকাশ জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার সৃষ্টির ভিতরে কোনো খুঁত নেই আমরা যে আয়াতটি পূর্বের অনুষ্ঠানে তেলাওয়াত করেছিলাম আমরা পূর্ববর্তী আলোচনায় উপস্থাপন করেছিলাম আল্লাযী এর প্রথম পর্ব যেটিকে বলা হয় ফার্স্ট ফেজ যে সময় আল্লাহ এই বিগ ব্যাং এর মাধ্যমে এই নিউক্লিয়া একত্রিত করে আস্তে আস্তে একটি বস্তুতে পরিণত করেন परवर्ती द्वित पर्वण फेज बहुत टुकड़ो गुजर आस्ते आस्ते चार विभक्त कर आल्ला सुबह तला पृथ्वीटार रूप दान करें प्रथम जुग जीटी प्राय चार दशमिक पचिस विलियन बसर आगे पृथ्वी सूचनाते आस्ते आस्ते रूप धारण करते थके प्रथम जुग द्वित তৃতীয় চতুর্থ যুগ অতিক্রম করে পৃথিবী একটি স্থিতিশীল পরিণত অবস্থায় পৌঁছে যে আল্লাহকে পাহাড় পর্বতনের আয়াতে জিজ্ঞেস করেছেন তারা কি দেখে না আকাশের দিকে তাকিয়ে কিভাবে সৃষ্টি করেছে কিভাবে জমিনের উপরে পাক ওই পাহাড় সংস্থাপন করেছেন এই পাহাড় থেকে দিয়ে আল্লা সুবাহানীটাকে স্থির করে দিয়েছেন আমরা যখন দেখি যে এই মহাবিশ্ব সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তার যে উপাদানগুলোকে ব্যবহার করেছেন এই উপাদানগুলো মানুষের জীবনের উপাদানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ একটি মানুষের দেহের সৃষ্টির ভিতরে রয়েছে অক্সিজেন অ্যালুমিনিয়াম আয়রন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম এবং অন্যান্য উপকরণ এই জিনিসপত্রগুলো এইগুলো একটি মানুষের ক্ষুদ্র দেহের ভিতরে রয়েছে ঠিক পৃথিবীর ভূ এই যে সৃষ্টি আমাদের সামনে আছে এর ভিতরেও এই আলামিন পৃথিবীর জমিনকে তৈরি করেছেন এত চমৎকার সমন্বয়ে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন যে এই পৃথিবীর ভিতরেই আজ মানুষের জন্য জীবন ধারণের এক উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে আমরা যদি একটু ছোট্ট করে হিসেব দেখি যে আল্লাপাকে এই পৃথিবীর এই পৃষ্ঠটিকে চমৎকার সুন্দর করে সৃষ্টি করার ক্ষেত্রে शून्य भाग सोडियम दशमिक आठ भाग पटाशियमिक एक भाग और उपकरण उपादान उन्त्रिस दशमिक दु भाग ये सब मिलिए श যে এত সুন্দর সমন্বয় করে মানবের বসবাস উপযুক্ত একটি পৃথিবী সৃষ্টি করে দিতে পারে আল্লাহকে ছাড়া পৃথিবীর অন্য কোন কাল্পনিক অথবা ওই যে সেই বিভিন্ন প্রচলিত মিথ্যা গল্প মিথ্যা কথার সেই কাহিনীগুলো একই কখনো মানুষের কল্যাণ সাধন করতে পারে অবশ্যই না সেই জন্য সকল সিজদা সকল তারিফ সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য যিনি মানুষের জন্য জমিনকে বিছানা দিয়েছেন। আল্লাহ আল্লা সুবাহার এই অমুঘ নিয়ামত গুলো দৃশ্য দৃষ্টান্ত দেখে আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহি জাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার অনিবার্য তাই আসুন আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতি তিল হকাম এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা जीवन दशा बार्धक प्रकाश कर तरह सहित कथा तर सामने दया और नम्रतारा मेले देवे और बोलो हे प्रभु तरह अनुग्रह करो जेमन भाव तक शैशवे लालन करमेर कोई